আবু হুরাইরা রাজতাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জুহরের সালাত দুর আকাত আদায় করলেন তাঁকে বলা হল আপনি দুর সালাত আদায় করেছেন তখন তিনি আরও দুর সালাত আদায় করলেন এবং সালাম ফেরানোর পর দুটি সাজদাহ করলেন